একাদশ খন্ড ঠাকুর শ্রীরামকৃষ্ণের পণ্ডিত দর্শন প্রথম পরিচ্ছেদ ঈশানের বাড়িতে শুভাগমন আজ বুধবার রথযাত্রা আষাঢ় শুক্লা দ্বিতীয়া সকালে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতায় ঈশানের বাড়ি নিমন্ত্রণে আসিয়াছেন ঠনঠনিয়ায় ঈশানের ভদ্রাসন বাটি সেখানে আসিয়া ঠাকুর শুনিলেন যে পণ্ডিত শশধর অনতি দূরে কলেজ স্ট্রিটে চাটুর্যেদের বাড়ি রহিয়াছেন পণ্ডিতকে দেখিবার তার ভারী ইচ্ছা বইকালে পণ্ডিতের বাড়ি যাইবেন স্থির হইল বেলা প্রায় দশটা শ্রীরামকৃষ্ণ ঈশানের নিচের বৈঠকখানায় ভক্ত সঙ্গে বসিয়া আছেন ঈশানের পরিচিত ভাটপাড়ার দুই একটি ব্রাহ্মণ তাহাদের মধ্যে একজন ভাগবতের পণ্ডিত ঠাকুরের সঙ্গে হাজরা ও আরও দুই একটি ভক্ত আসিয়াছেন শ্রীষ্রভৃতি ঈশানের ছেলেরাও উপস্থিত একজন ভক্ত শক্তির উপাসক আসিয়াছেন কপালে সিন্দুরের ফোঁটা ঠাকুর আনন্দময় সিন্দুরের টিপ দেখিয়া হাসিতে হাসিতে বলিতেছেন ও উনি তো মারকা মারা কিয়ৎক্ষণ পরে নরেন্দ্র ও মাস্টার তাহাদের কলিকাতার বাটি হইতে আসিলেন তাহারা ঠাকুরকে প্রণাম করিয়া তাহার কাছে উপবিষ্ট হইলেন ঠাকুর মাস্টারকে বলিয়াছিলেন আমি অমুক দিন বাড়ি যাইতেছি তুমিও যাইবে ও নরেন্দ্রকে সঙ্গে করিয়া আনিবে ঠাকুর মাস্টারকে বলিতেছেন সেদিন তোমার বাড়ি যাচ্ছিলাম তোমার আড্ডাটা কোন ঠিক মাস্টার বলিলেন আজ্ঞা এখন শ্যাম্পুকুর তেলই পাড়ায় স্কুলের কাছে শ্রীরামকৃষ্ণ বলিলেন আজ স্কুলে যাও নাই মাস্টার বলিলেন আজ্ঞা আজ রথের ছুটি নরেন্দ্রর পিতৃ পর বাড়িতে অত্যন্ত কষ্ট তিনি পিতার জ্যেষ্ঠ পুত্র ছোট ছোটো ভাই ভগ্নী আছে পিতা উকিল ছিলেন কিছু রাখিয়া যাইতে পারেন নাই সংসার প্রতিপালনের জন্য নরেন্দ্র কাজকর্ম চেষ্টা করিতেছেন ঠাকুর নরেন্দ্রর কর্মের জন্য ঈশান প্রভৃতি ভক্তদের বলিয়া রাখিয়াছেন ঈশান কমট্রোলার জেনারেলের অফিসে কর্মচারীদিগের একজন অধ্যক্ষ ছিলেন নরেন্দ্রর বাটির কষ্ট শুনিয়া ঠাকুর সর্বদা চিন্তিত থাকেন শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রর প্রতি বলিতেছেন আমি ঈশানকে তোর কথা বলেছি ঈশান ওখানে দক্ষিণেশ্বরের কালী মন্দিরে একদিন ছিল কি না তাই বলেছিলাম আর অনেকের সঙ্গে তার আলাপ আছে ঈশান ঠাকুরকে নিমন্ত্রণ করিয়া আনিয়াছেন সেই উপলক্ষে কতগুলি ব্রন্ধুদের নিমন্ত্রণ করিয়াছেন গান হইবে পাখোয়াজ বায়া, তবলা ও তানপুরার আয়োজন হইয়াছে বাড়ির একজন পাত্র করিয়া পাখোয়াজের জন্য ময়দা আনিয়া দিল বেলা এগারোটা হইবে ঈশানের ইচ্ছা নরেন্দ্র গান করেন শ্রী শ্রীরামকৃষ্ণ ঈশানের প্রতি বলিলেন এখনও ময়দা তবে বুঝি খাবার অনেক দেরি ঈশান সহাস্যে বলিলেন আগে না তত দেরি নাই ভক্তেরা কেহ কেহ হাসিতেছেন ভাগবতের পণ্ডিত হাসিয়া একটি উদ্ভট শ্লোক বলিতেছেন শ্লোকের আবৃত্তির পর পণ্ডিত ব্যাখ্যা করিতেছেন দর্শনাদি শাস্ত্র অপেক্ষা কাব্য মনোহর যখন কাব্য পাঠ হয় বা লোকে শ্রবণ করে তখন বেদান্ত শাংখ্য ন্যায় পাতঞ্জল এই সব দর্শন শুষ্ক বোধ হয় কাব্য অপেক্ষা গীত মনোহর সঙ্গীতে পাষাণ হৃদয় লোকও গলে যায় কিন্তু যদিও গীতের এত আকর্ষণ যদি সুন্দরী নারী কাছ দিয়ে চলে যায় কাব্য পড়ে থাকে গীত পর্যন্ত ভালো লাগে না সব মন ওই নারীর দিকে চলে যায় আবার যখন বুভুক্ষা হয় ক্ষুধা পায় কাব্য গীত নারী কিছুই ভালো লাগে না অন্য চিন্তা চমৎকার শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলিলেন ইনি রসিক পাখু আজ বাধা হইল নরেন্দ্র গান গাইতেছেন গান একটু আরম্ভ হইতে না হইতে ঠাকুর উপরের বৈঠাকখানার ঘরে বিশ্রাম করিবার জন্য চলিয়া আসিলেন সঙ্গে মাস্টার ও শ্রীষ বৈঠকখানা ঘর রাস্তার উপর ঈশানের শ্বশুর ক্ষেত্রনাথ চ্যাটুর্য মহাশয় এই বৈঠকখানা ঘর করিয়াছেন মাস্টার শ্রীষের পরিচয় দিলেন বলিলেন ইনি পণ্ডিত ও অতিশয় শান্ত প্রকৃতির শিশুকাল হইতে ইনি আমার সঙ্গে বরাবর পড়িয়াছিলেন ইনি ওকালতি করেন শ্রীরামকৃষ্ণ বলিলেন রকম লোকের উকিল হওয়া মাস্টার বলিলেন ভুলে ওঁর ও যাওয়া হয়েছে श्रीरामकृष्ण बलिली गणे सुकिल के देखे ओखने दक्षिणेश्वर कल्टीते बाबूर संगे माझेमाझे जाए पान्नाओ जा सुंदर नये तब गान भलो हमारे बड़ माने सरल श्रीषेन आपनी कि सार मन करीशन ईश्वर आनी ही सब कर तब तर गुण जारणा करी ता ठीक न মানুষ তার বিষয়ে কি ধারণা করবে অনন্তকাণ্ড শ্রীরামকৃষ্ণ বলিলেন বাগানে কত গাছ গাছে কত ডাল এসব হিসাবে তোমার কাজ কি তুমি বাগানে আম খেতে এসেছো। আম খেয়ে যাও তাতে ভক্তি প্রেম হবার জন্যই মানুষ জন্ম তুমি আম খেয়ে চলে যাও তুমি মদ খেতে এসেছো। সুঁড়ির দোকানে কত মন মদ এ খবরে তোমার কাজ কি এক গেলা শুলেই তোমার হয়ে যায় তোমার অনন্তকাণ্ড জানবার কী দরকার তার গুণ কোটি বৎসর বিচার করলেও কিছু জানতে পারবে না ঠাকুর একটু চুপ করিয়া আছেন আবার কথা কহিতেছেন ভাটপাড়ার একটি ব্রাহ্মণও বসিয়া আছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি বলিলেন সংসারে কিছুই নাই এর ঈশানের সংসার ভালো তাই তানা হলে যদি ছেলেরা রাঁড়খড় গাজাখোর, মাতাল অবাধ্য এইসব হতো কষ্টের একশেষ শত। সকলেরই ঈশ্বরের দিকে মন বিদ্যার সংসার এরূপ প্রায় দেখা যায় না এরূপ দু বাড়ি দেখলাম কেবল ঝগড়া কোদল হিংসা তারপরে রোগ শোক দারিদ্র দেখে বললাম মা এই বেলা মোড় ফিরিয়ে দাও দেখো না নরেন্দ্র কি মুশকিলেই পড়েছে বাপ মারা গেছে বাড়িতে খেতে পাচ্ছে না কাজকর্মের এত চেষ্টা করছে জুটছে না এখন কি করে বেড়াচ্ছে দেখো মাস্টার তুমি আগে অত যেতে এখন তত যাও না কেন বুঝি পরিবারের সঙ্গে বেশি ভাব হয়েছে তা দোষী বা কি চারিদিকে কামিনি কাঞ্চন তাই বলি মা যদি কখনো শরীর ধারণ হয় যেন সংসারই করো না ভাটপাড়ার ব্রাহ্মণ বললেন কি গৃহস্থ ধর্মের সুখ্যাতি আছে শ্রীরামকৃষ্ণ বলিলেন হাঁ কিন্তু বড় কঠিন ঠাকুর অন্য কথা পাড়িতেছেন মাস্টারকে বলিলেন আমরা কি অন্যায় করলাম ওরা গাচ্ছে নরেন্দ্র গাচ্ছে আর আমরা সব পালিয়ে এলাম